জহম হত وَقَالَ হাত وَقَالَ لَهُم خَزَنَتُهَا أَلَم يَأْتِكُمْ رُسُلُم مِنْكُم يَتْلُونَ عَلَيْكُمْ يَتْلونَ عَلَيكُمْ آياتِ رَبِّكُمْ وَيُم بِرُونَكُمْ لِقَأَيَمِكُمْ هذا যারা কুফরি করেছিল সেসব লোককে দলে দলে জাহান্নাম অভিমুখে হাঁকিয়ে নেয়া হবে তারা যখন সেখানে পৌঁছবে তখন দুজকের দরজাসমূহ খোলা হবে এবং তার ব্যবস্থাপক তাদেরকে বলবে তোমাদের কাছে কি তোমাদের নিজেদের মধ্য থেকে রসুলগণ আসেননি যারা তোমাদেরকে তোমাদের রবের আয়াত সমূহ শুনিয়েছেন এবং এ বিষয়ে সাবধান করে দিয়েছেন যে একদিন তোমাদেরকে এ দিনটির সম্মুখীন হতে হবে তারা বলবে হ্যাঁ এসেছিল কিন্তু আজাবের সিদ্ধান্ত কাফেরদের জন্য অবধারিত হয়ে গিয়েছে তোমাদেরকে চিরকাল লেখানেই থাকতে হবে অহংকারীদের জন্য এটা অত্যন্ত জঘন্য ঠিকানা আলহামদুলিল্লাহ মোহাম্মদিমন আখিরাত এবং আখিরাতের বিষয় নিয়ে এত কথা বলার কী আছে যদি আমাদের কখনো এই ধরনের ধারণা মনে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা সঠিকভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছি না আমরা যদি আইসা রাজার একটা কথা সম্পর্কে চিন্তা করি যেখানে সেইদা আইশা বলেন যদি কুরআনের প্রথম নাজিলকৃত আয়াত হতো তোমরা মত পান করো না তাহলে লোকেরা বলতো আল্লাহর কসম আমরা কখনই মত পান করা বাদ দিব না যদি কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত হতো তোমরা জিনা করো না তাহলে লোকেরা বলতো আল্লাহর কসম আমরা জিনা করা বাদ দিব না কিন্তু কুরআনের প্রথম আয়াত ছিল সুরাতসাল বা মুফাসাল সুরাগুলো যেগুলো কুরআনের ছোট ছোট সুরা এবং যেখানে রয়েছে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা মাক্কী জীবনের প্রথম দিকে নাজিল হওয়া সুরাসমূহ এবং এর ফলে লোকদের অন্তর আল্লাহর প্রতি অনুগত হয়ে পড়ে তারপরই হালাল এবং হারামের আয়াতগুলো নাজিল করা হয়েছে লোকেরা সেটা অনুসরণ করতো না আপনি যদি প্রথম দিনই মানুষকে বলতে শুরু করেন এটা করা যাবে না ওটা করা যাবে না মানুষের আহ্বানে সাড়া দিবে না এবং আইসা রাজিউদ্দোল্হা বলছেন যে কোরআনের প্রথম আয়াতগুলো জান্নাত এবং জাহান্নাম নিয়ে কথা বলতে থাকে যতক্ষণ না যতক্ষণ না পর্যন্ত তাদের অন্তরগুলো মানুষের অন্তরগুলো আল্লাহর প্রতি অনুগত হয়ে পড়ে এবং এরপরই এসেছে হালাল এবং হারামের বিধানসমূহ এবং আইসার জন এই একটি কথা থেকে আমরা বুঝতে পারি যে মানুষকে মানুষের অন্তরকে আল্লাহর প্রতি অনুগত করার জন্য আমাদেরকে বেশি বেশি জান্নাত এবং জাহান্নামের কথা বলতে হবে আখিরাতের কথা বলতে হবে এবং আখিরাতের স্মরণ মানুষের অন্তরকে আল্লাহর প্রতি অনুগত করে দেয় সংযুক্ত করে দেয় এবং বেশি বেশি আখিরাতের স্মরণ করা মৃত্যুর কথা স্মরণ করা এবং আমার মনে হয় যে আমরা এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব প্রদান করি না কারণ হচ্ছে আমরা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন আমরা দুনিয়াকেই বাস্তবতা বলে মনে করছি এবং এই দুনিয়ার প্রতি আমরা আসক্ত এই দুনিয়াকে আমরা বাস্তব বলে মনে করছি যেন এখানেই আমাদের থাকার কথা চিরদিন যেন আমরা এখানেই থাকবো অথচ আসলে এটা সত্য নয় আমরা আসলে একটা ঘোরের মধ্যে বসবাস করছি এবং এই ঘোর খুব শীঘ্রই কেটে যাবে এবং তখন আমরা বাস্তবতা কি সেটা বুঝতে পারবো বাস্তবতার সম্মুখীন হব আর বাস্তবতা হচ্ছে মৃত্যুর পরের জীবন পরকালের জীবনই হচ্ছে প্রকৃত জীবন এবং আমরা আখিরাত সম্পর্কে যথেষ্ট সতর্কবাণী পাই না একে অপরকে আখিরাত সম্পর্কে যথেষ্ট সতর্ক করি না কিংবা আখিরাত সম্পর্কে স্মরণ করিয়ে দেয় না এবং আমরা যদি নিজেদেরকে এই সতর্কবাণীর চর্চা শুরু না করি বারবার যদি নিজেরা এই বিষয়গুলো স্মরণ না করি একসময় ধীরে ধীরে আমরা এগুলো ভুলে যাব। এবং এই বিষয় থেকে সম্পূর্ণরূপে উদাসীন এবং গাফেল হয়ে পড়ব আমরা মানুষেরা অনেকে অনেক কিছুর প্রতি আসক্ত এই পৃথিবী আমরা যাদেরকে ভালোবাসি তাদের প্রতি আমরা আসক্ত আমাদের ভোগ্য সামগ্রীর প্রতি আমরা অনেক বেশি আসক্ত আমাদের বাড়ি গাড়ি আমাদের এই পৃথিবী এই সমস্ত বিলাসিতার প্রতি আমরা অনেক বেশি আসক্ত কিন্তু আখিরাতের সাথে পরকালের জীবনের সাথে যে জীবন সত্য জীবন প্রকৃত জীবন সেই জীবনের সাথে আমরা যথেষ্ট পরিমাণ কানেক্টেড বা সংযুক্ত নই কাজেই আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে পারি যদি ঠিক এই মুহুর্তে মৃত্যুর ফেরস্তা মালাকুল মাউদ আমাদের কাছে চলে আসেন এবং ঠিক এই মুহূর্তেই যদি তিনি আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা কি এখন মরতে প্রস্তুত কিনা যদি আমরা জানি যে আল্লাহর আম্বিয়াদের ছাড়া অন্য কারো কাছ থেকে মৃত্যু ফেরস্তা যান কবজ করার পূর্বে কোনো ধরনের অনুমতি নেন না কিন্তু এরপরও যদি আমরা ধরে নেই যদি আমাদেরকে এই ধরনের একটা প্রস্তাব দেওয়া হয় যখন আমাদেরকে মৃত্যুর ফেরস্তা প্রশ্ন করছে যে আমরা কি ঠিক এই মুহূর্তেই মরতে প্রস্তুত কিনা কি হবে আমাদের উত্তর আমরা কি প্রস্তুত আমরা ক্যালো সহার সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত আমরা কি ঠিক এই মুহুর্তেই আলসুবানুলোর সাথে দেখা করতে চাই না এখনও আমরা এই দুনিয়ার প্রতি আসক্ত অবস্থায় আছি এবং আমরা যদি সব সময় এই বিষয়গুলো নিয়ে না ভেবে শুধুমাত্র এই ক্ষণস্থায় দুনিয়ার প্রতি আসক্ত হয়ে থাকি তাহলে সেটা কখনোই উচিত হবে না এবং আমরা জানি যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে প্রচুর কথা বলতেন এবং সবসময় তিনি এই বিষয়টিকে স্মরণ করিয়ে দিতেন আখিরাত নিয়ে তিনি এত বেশি কথা বলতেন বিশেষ করে জাহান্নাম নিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এত বেশি বলতেন যে একজন মহিলা সাহাবি সাহাবিয়াত তিনি সুরা কাহাফ মুখস্থ করে ফেলেছিলেন শুধুমাত্র রাসুলুল্লাহ সাল্লাহামের জুমার খুদ্া শুনে শুনে এবং সুরা কাহাফে আমরা জানি আখিরাত নিয়ে মৃত্যু নিয়ে জাহান্নাম নিয়ে পরাকালী বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং রাসুল্ল সাল্লাহ সাল্লাম ঘন ঘন জাহান্নামের বিষয়ে আমাদেরকে সতর্ক করতেন কেন এত সতর্ক করতেন তার একটা কারণ হচ্ছে এই যে আলোসু মহামতালার পর এই মুসলিম উম্মার প্রতি সবচেয়ে বেশি তিনি দয়ালু দয়া পরবরষ তিনি হচ্ছেন রাসুল্লাহ সাল্লাম তিনি কখনোই চাননি যে তার উম্মত তার জাতি কোনো একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হোক এবং এই কারণেই তিনি সবসময় আমাদেরকে সবচেয়ে বড় ক্ষতি জাহান্নাম সম্পর্কে আখিরাজের জীবন সম্পর্কে মৃত্যু সম্পর্কে জান্নাত সম্পর্কে সতর্ক করে গিয়েছেন একদিন রাসুলুল্লাহ সাল্লাম তার খুঁদবা শুরু করলেন এভাবে প্রথমে আলসুক্লার প্রশংসা এবং আম্বিয়াদের প্রতি সালাম প্রেরণের পর তিনি বললেন আন্দার টুকুম্নার তুকুমুন আমি তোমাদেরকে জাহান নাম থেকে সতর্ক করছি আমি তোমাদেরকে জাহান নাম থেকে সতর্ক করছি আমি তোমাদেরকে জাহান নাম থেকে সতর্ক করছি এবং রাসুল্লা সাল্লা সালাম এই কথা বারবার বলছিলেন এবং ক্রমেই তার গলার আওয়াজ বড় হচ্ছিল আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি এবং একজন সাহাবা বলেন যে যদি কেউ সেই সময়ে বাজারে অবস্থান করত তাহলেও সে রাসুলুল্লাহ সাল্লাহিস্লামের এই কথাটি শুনতে পেত রাসুল্লাহ সাল্লা সাল্লাম মসজিদ থেকে এত জোরে মানুষকে সতর্ক করে বলছিলেন যে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি এবং ওই সাহাবি আরও বলেন যে মসজিদে অবস্থানরত সাহাবিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল তাদের মধ্য থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল কারণ তাদের অন্তর ছিল কোমল এবং তাদের অন্তরে এই সতর্কবাণীর প্রভাব পড়েছিল কিন্তু আমাদের অবস্থা কি আমাদের অন্তর খুবই কঠিন এমনকি আমরা এমন সময়েও হাসি তামাশায় লিপ্ত হতে পারি যখন কি আমাদের কান্না পাওয়ার কথা বিভিন্ন সময়ে আমরা দেখি যে যখন লোকজন একত্রিত হয় জানাজার সালাতের জন্য লাশ দাফন করছে সেই সময়েও দেখা যায় একজন অপরজনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে হাসি তামাশা করছে অথচ মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত সামনে উপস্থিত অপরদিকে আমরা যদি দেখি সাহাবিদের মধ্যে উসমান ইবনে আফমান রাজিউদ্দালহ তৃতীয় খলিফা তিনি যখন কোনো একটি দাফন কাজে অংশ নিতেন এবং যখন তিনি কবরের পাশে এসে বসতেন তিনি এত বেশি কাঁদতেন এত বেশি কাঁদতেন যে নিজের পায়ে উঠে তিনি দাঁড়াতে পারতেন না এতটাই আক্রান্ত হতেন যে নিজের পায়ের উপর ভর করে উঠে দাঁড়াতে পারতেন না এবং সাহাবারা তার কাছে এসে বলতেন যে আপনার কী হয়েছে কেন আপনি এত ভেঙে পড়েছেন এবং উসমান ইবনে আফান রাজিল তোলাহন বলতেন যে আখিরাতের প্রথম ধাপ প্রথম ঘাটি হচ্ছে কবর এই ধাপটি যদি ভালো করে অতিক্রম করা যায় পরবর্তী ধাপগুলো পার হওয়া সহজ হয়ে আসবে আর যদি এই ধাপটি কঠিন হয় তাহলে পরবর্তী ধাপগুলো আরও বেশি কঠিন হবে এবং এই আখিরাত সম্পর্কে চিন্তা করা ভাবনা করা এবং আখিরাতের সম্পর্কে বেশি বেশি স্মরণ করা এবং এর মাধ্যমে অন্তরের উপরে যে প্রভাব সংবেদনশীলতা এগুলো আমাদের মধ্যে অনেক বেশি অভাব এবং আমার মনে হয় যে অন্তরের এই সংবেদনশীলতা এই বিষয়টি আমাদের সবচেয়ে বেশি অভাব আমরা আখিরাতের কথা শুনি কিন্তু আমাদের অন্তরে এর কোনো প্রভাব পড়ে না আখিরাতের কথা আমরা শুনি কিন্তু আমাদের অন্তরে এর কোনো প্রভাব নেই এবং এই অনুভূতিকে সংবেদনশীলতাকে ফিরিয়ে আনার অন্যতম ভালো একটা উপায় হচ্ছে যে এই সত্যকে এই হাকিকতকে সবচেয়ে বেশি নিজেদের মধ্যে স্মরণ করা বারবার স্মরণ করা কেননা আমরা আসলে একটা স্বপ্নের জগতে বসবাস করছি আমাদের মনে হচ্ছে যে আমাদের আশেপাশে যা কিছু রয়েছে এগুলো চিরদিন থাকবে কিন্তু বাস্তবতা ভিন্ন এর কোনো কিছুই এক থাকবে না জমিন এবং এর উপরে যা কিছু রয়েছে সবকিছুই সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে বাকি থাকবে শুধু একমাত্র আপনার মহিমাময় এবং মহানুভব পালন রবের সত্তা ছাড়া একমাত্র মহান রবের সত্তা ছাড়া সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে এবং সুহান আল্লাহ কুরআন এবং সুননায় আমরা দেখতে পাই যে আখিরাজ সম্পর্কে পরকালের জীবন সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করা হয়েছে যেটা অন্যান্য কোনো ধর্মে এত বেশি আলোচনা করা হয়নি এবং ইনশাল্লাহ তালা আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে রয়েছে জাহান নামের বিষয় জাহান নামের আয়তন জাহান নামের গভীরতা জাহান নামের দরজাসমূহ এবং জাহান নামের জ্বালানি কেমন হবে জাহান্নাম চিরস্থায়ী জাহান্নামীদের খাদ্য কি হবে তাদের পোশাক এবং তাদের শাস্তি কি ধরনের হবে এবং জাহান্নামের বিভিন্ন স্তর সমূহ এবং জাহান্নামবাসীদের আফসোসের কারণ এবং তাদের পলায়ন করার চেষ্টা এই সমস্ত বিষয়গুলো আমি একই সাথে আমরা ইনশাআল্লাহ তালা আলোচনা করব যে সেই সমস্ত কাজ সম্পর্কে যে কাজগুলো এবং যে কারণগুলো একজন ব্যক্তিকে জাহান্নামের দিকে ঠেলে দেয় এবং আমি আবারো বলছি যে আখিরাতি বর্তমান বিশ্বের সঙ্গে এবং তুলনামূলক একটা চিত্র তাহলে আমরা দেখতে পাবো যে তারা কত বেশি সতর্ক ছিলেন এই বিষয়ে আখিরাতের বিষয়ে এবং সব সময় তাদের অন্তরে আখিরাতের চিন্তাটি স্থায়ী হয়ে থাকতো এবং তারা সময় একে অপরকে আখিরাত সম্পর্কে সতর্ক করতেন এবং কুরআন কুরআনের দিকে যদি আমরা দেখি তাহলে এটা খুব কমই পাবো কুরআনের সম্পূর্ণ একটি পৃষ্ঠা আপনি পড়বেন অথচ সেখানে আখিরাতের কোনো বিষয়ে উল্লেখ নেই এরকম পাওয়া যায় না এবং আমাদের ভাবা উচিত কেন আলসভাবতা হলে এত বেশি জান্নাত এবং জাহান্নামের কথা বললেন কেন প্রতিটি পৃষ্ঠায় আমরা দেখতে পাই কুরআনের যে কোনো একটি পৃষ্ঠায় সেখানে জান্নাত কিংবা জাহান্নামের বিষয় নেই এই ধরনের বিষয় পাওয়া যায় না পরকালের জীবনের কথা নেই এমন বিষয় পাওয়া যায় না কেন আলসভানতা হলে এত বেশি আখিরাত সম্পর্কে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন কেন এত বেশি জাহ্নাত এবং জাহান্নমের কথা বললেন এ থেকে আমরা বুঝতে পারি যে এই বিষয়টা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা বিষয় এবং একই কথা বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই বারবার বলা হয়েছে এবং রাসুল্ল সাল্লাহিসাল্লামও আমাদেরকে এই সম্পর্কে পরকালের জীবনের বাস্তবতা হাকিকত সম্পর্কে বারবার সতর্ক করেছেন এবং এর অন্যতম একটা কারণ হচ্ছে আমরা মানুষ এবং আমাদের অন্তরগুলো হচ্ছে এমন যা খুব সহজেই পরিবর্তনশীল আমাদের অন্তর পরিবর্তনশীল খুব সহজেই পরিবর্তিত হয়ে যায় যেমন অন্তরের আরবি শব্দ হচ্ছে কাল্ব এবং কাল্ব এসেছে তাকাল লুপ থেকে যার অর্থ হচ্ছে ফুটন্ত পানি একটি পাত্রে যখন ফুটন্ত পানি গরম করা হয়ে থাকে এবং পানি উপরে নিচে বারবার উঠানামা করে সব সবসময় পরিবর্তনশীল হয় আমাদের অন্তরগুলো হচ্ছে ঠিক তেমনই আমরা খুব সহজেই ভুলে যাই বাস্তবতাকে ভুলে যাই এবং এই পরিবর্তনশীল অন্তরের একটা সহজ উদাহরণ হচ্ছে আমরা যদি ছোট বাচ্চাদের দিকে খেয়াল করি দেখবো যে এক মুহূর্তে ছোট বাচ্চাটি সে হাসছে আবার একটু পর পরের মুহূর্তে সে কান্নাকাটি করছে অতি সহজে আমাদের অন্তরগুলো পরিবর্তন হয় এবং এই কারণেই রাসদুল্লাহ সাল্লাইসাল্লাম তার দুয়াই সবসময় বলতেন ইয়া মুকালিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দিনুক হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমাদের অন্তরকে তোমার দিনের উপর অটল অবিচল রাখো হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমাদের অন্তরকে তোমার দিনের উপর অটল অবিচল রাখো এবং এই দুয়াটি রাসুদুল্লাহ সাল্লাই খুব ঘন ঘন নিয়মিত পড়তেন এবং এই কারণে আমাদের উচিত এই দুয়াটি সময় পড়া এবং সব সময় আমাদের আখিরতের কথা স্মরণ করা উচিত এবং রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার এবং আমাদের উদাহরণটা কী রূপ রাসুদুল্লাহ সাল্লাম বলেন যে একজন ব্যক্তি মরুভূমিতে রাতের অন্ধকারে আগুনের পাশে দাঁড়িয়ে আছে এবং এই ব্যক্তিটিকে এই ব্যক্তিটি হচ্ছেন রাসুদুল্লাহ সাল্লাই তিনি উদাহরণের মাধ্যমে আমাদের কাছে বাস্তবতাকে বুঝিয়ে দিচ্ছেন এবং তিনি বলছেন আমরা জানি যে যখন কোনো অন্ধকার জায়গায় আলো জ্বালানো হয় স্বাভাবিকভাবেই সেগুলো পোকাদেরকে আকৃষ্ট করে এবং যদি আমরা কোনো একটি ফাঁকা স্থানে রাতের বেলায় বাতি জ্বালাই দেখতে পাবো যে চারদিক থেকে পোকা এসে সেটাকে ঘিরে রাখে এবং একইভাবে যদি কোনো একটি ময়দানে অন্ধকার রাতে আগুন জ্বালানো হয় সেই পোকাগুলো সেই আগুনকে আলো ভেবে সেখানে এসে ঝাঁপ দেয় এবং আগুনে পুড়ে মারা যায় রাসুদুল্লা সাল্লাম বলেন যে তোমরাও সেই আগুনকে আলো ভেবে সেখানে ঝাঁপ দিতে চাচ্ছ কিন্তু আমি অর্থাৎ রাসুদুল্লাহ সাল্লাম নিজে বলছেন যে কিন্তু আমি তোমাদেরকে ধরে রাখতে চাইছি কিন্তু এর পরও কিছু লোক আমার হাত ছাড়িয়ে নিয়ে নিজেদেরকে আগুনে ফেলে দিচ্ছ রাসুদুল্লাহ সাল্লাম আমাদেরকে সবসময় সুরক্ষিত অবস্থায় রাখতে চেয়েছেন তিনি কখনোই চান নাই যে মুসলিম মোম্মা বা আমাদের কোনো ক্ষতি হোক এর পরও কিছু লোক নিজেদেরকে জাহান নামে নিক্ষেপ করছে জাহান নামে ছুটে দিচ্ছে যদিও আমাদেরকে বারবার এই বিষয়ে সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং এই আখিরাত নিয়ে পরকাল পরকাল নিয়ে আমরা যত বেশি কথা বলব তত বেশি আমাদের কাছে দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের বাস্তবতা পরিষ্কার হয়ে আসবে জিব্রাহীল আলাইসাল্লাম তার কাছে এই দুই জীবনের পার্থক্য এবং বাস্তবতা এটা খুবই স্পষ্ট এবং পরিষ্কার ছিল এবং জিব্রাহিল আলাহিসাল্লাম তিনি বিশ্বাস করতে পারেন নাই কিভাবে একজন মানুষ জান্নাতের বিনিময়ে জান্নাতের বিনিময়ে জাহান্ন নামকে কিনে নেয় ইব্রাহিল আলসালাম বলেন যে আমি বুঝতে পারি না কিভাবে একজন মানুষ ঘুমাতে পারে যখন সে জানে জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে এবং তিনি বলেন আমি এটাও বুঝতে পারি না যে একজন মানুষ কিভাবে ঘুমাতে পারে যখন সে জানে যে জান্নাতের মতো নিয়ামত তার জন্য অপেক্ষা করছে সত্যিকার অর্থে আমি যদি চিন্তা করি যে একদিন আমাদেরকে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে হয়তো জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটা স্থানে চিরদিনের জন্য আমাদেরকে প্রবেশ করতে হবে এরপরও কিভাবে আমরা উদাসীন বা গাফেল থাকতে পারি কিভাবে আমরা এই ঘুমের স্বাদ স্বাদন করতে পারি যখন আমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম অপেক্ষা করছে ওমর ইমনি আবদুল আজিজ রাহিমলার স্ত্রী বর্ণনা করেন যে এক রাতে ওমর ঘুম থেকে উঠে গেলেন এবং হঠাৎ করে থরথর করে কাঁপতে শুরু করলেন এবং বাকি রাত আর বিছানায় কাটাতে পারলেন না ঘুমাতে পারলেন না এবং তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বললেন যে যখন আমার অন্তরে এই প্রভাবটি পড়ল যখন আমার মনে পড়ল যে এমন একটা দিন আসবে যেদিন আমাকে হয়তো জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ করতে বলা হবে এই চিন্তা এবং এই ভাবনার কারণে তার অন্তরে এত বেশি প্রভাব পড়লো যে মাঝ রাতে তিনি ঘুম থেকে উঠে পড়লেন এবং বাকি রাত আর ঘুমাতে পারলেন না এবং আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পারব এই বিষয়টি শুধুমাত্র ওমর ওমর ইবনুল আবদুল আজিজের জন্য নয় বরঞ্চ আমাদের সবার জন্য সত্য আমাদের সবাইকে একদিন বিচারের দিবসে দাঁড়াতে হবে এবং হয়তো জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ করতে হবে আমরা অনেক সময় মনে করে থাকি যে এটা হয়তো অনেক দূরের একটা ঘটনা বা একটা কাল্পনিক জগতের মতো আমাদের কাছে মনে হয় কিন্তু সত্য হচ্ছে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আমাদেরকে এই বিচারের সম্মুখীন হতে হবে এবং আমরা তখন নিজের চোখে জান্নাত এবং জাহান্নামকে দেখতে পাবো কাজেই আমাদের উচিত সেই দিনের জন্য বেশি করে প্রস্তুতি নেওয়া কারণ এটাই হচ্ছে আমাদের ভবিষ্যত এবং আমরা আখিরাতের কথা বেশি বেশি বলার মাধ্যমে মূলত আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি কারণ আমাদের এই আত্মাকে সৃষ্টি করা হয়েছে চিরদিনের জন্য অনন্তকালের জন্য আমাদের এই আত্মাকে ক্ষণস্থায়ী একটি সময়ের জন্য সৃষ্টি করা হয়নি একটা সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমাদের আত্মার কোনো অস্তিত্ব ছিল না কিন্তু যখন একবার এটাকে সৃষ্টি করা হয়ে গেছে এটা চিরদিন অনন্তকালের জন্য স্থায়ী এবং এমন একটা সময় আসবে না যখন আমরা ধ্বংস হয়ে যাব বা আমাদের কোনো অস্তিত্ব থাকবে না এবং সেই অনন্ত জীবনের জন্য পরীক্ষা ক্ষেত্র হচ্ছে এই দুনিয়া এরপর হয়তো জান্নাত অথবা জাহান্নাম ফলাফল হিসেবে আমাদেরকে প্রদান করা হবে এবং অতীত যুগে সালাফদের মধ্যে যারা এই বিষয়টিকে উপলব্ধি করতে পেরেছেন তারা সাফল্যের জন্য কষ্ট করেছেন এবং একে অপরের সাথে সৎ কাজে প্রতিযোগিতা করেছেন এবং এই প্রসঙ্গে আলাস বলছেন এই বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত আর এটাই হচ্ছে প্রতিযোগিতার মাঠ আমরা অনেক সময় দুনিয়ার বিষয় নিয়ে বৈষয়িক বিষয় নিয়ে প্রতিযোগিতা করি কিন্তু আসলে এই দুনিয়ার বিষয়গুলো নিয়ে ক্ষণস্থায়ী বিষয় নিয়ে আমাদের উচিত পরকালের সাফল্যের জন্য বেশি করে প্রতিযোগিতা করা এবং পরকালের অত্যন্ত গুরুত্বপূর্ণ চূড়ান্ত চূড়ান্ত একটি ফয়সলা হচ্ছে সর্বশেষ স্টেশন হতে পারে অনেক মানুষের জন্য জাহান্নাম এবং এই কারণে আমরা দেখতে পারি যে আল্লাহ সুহামদ আল্লাহ কুরআনের মাধ্যমে এবং রাসদুল্লাহ সাল্লাই তার হাদিসের মাধ্যমে আমাদেরকে জান্নাত এবং জাহান্ন সম্পর্কে বিস্তারিত বর্ণনা প্রদান করেছেন এবং আজকে আমরা বিষয়গুলো সম্পর্কে আলোচনা ইনশাআল্লা চেষ্টা করব। এবং একজন মানুষ হিসেবে আমরা জানি যে আমাদের জন্য সবচেয়ে কার্যকরী ফলপ্রসূ অনুপ্রেরণা হচ্ছে হয়তো পুরস্কার পুরস্কারের আশা অথবা শাস্তি শাস্তির ভয় এটা আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে ভালো কাজের জন্য পুরস্কার আর খারাপ কাজের জন্য শাস্তি এবং আলাস মহামতালা আমাদেরকে এই পৃথিবীতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন এবং এটা আমাদের জন্য একটা পরীক্ষা পরীক্ষার প্রশ্ন আমরা জানি এবং উত্তরও আমরা জানি আমাদের কাছে কোরআন আছে হাদিস রয়েছে আমাদেরকে উত্তর প্রদান করতে হবে এবং এই বিষয়ের ফলাফল প্রদান করা হবে কিয়ামতের দিবসে আর এই ফলাফল চূড়ান্ত ফলাফল যার কোনো পরিবর্তন হবে না এবারে জাহান্নামের প্রসঙ্গে আসি আমরা জাহান্নাম নিয়ে এটা হচ্ছে এমন একটা বিষয় আমরা যতই কথা বলি না কেন এর বাস্তব রূপ আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না কখনই আমরা এর বাস্তব ভয়াবহতা উপলব্ধি করতে পারবো না এবং এটা শুধুমাত্র আমাদের কাছে এই বিষয়গুলো একটা পরিষ্কার করার প্রচেষ্টা মাত্র একইভাবে এই কথাগুলো জান্নাতের ক্ষেত্রেও প্রযোজ্য এবং কেন আমরা কখনও এর বাস্তবতাকে উপলব্ধি করতে পারবো না পরিপূর্ণভাবে এর কারণ হচ্ছে যে এই দুনিয়ায় এমন কিছু নেই যার সাথে আমরা সেই জান্নাত কিংবা জাহান্নামের মিল খুঁজে দেখাতে পারি আমরা জানি রাসদুল্লাহ সাল্লাহ সালাম একটি হাদিসে বলেছেন যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি তীব্র এবং এটা বলা হয়েছে শুধুমাত্র এর ভয়াবহতা তীব্রতা বোঝানোর জন্য বাস্তবে জাহান্নামের আগুন এর থেকেও বেশি তীব্র হবে বাস্তবতা অন্যরকম এবং আমরা জানি যে এই দুনিয়াতে আসলে কোনো কিছুই শাস্তি কিংবা পুরস্কার প্রদানের জন্য যথেষ্ট নয় এই দুনিয়াটা পুরস্কার প্রদানের জন্যও যথেষ্ট নয় শাস্তি প্রদানের জন্য যথেষ্ট নয় যদি এই দুনিয়াটা পুরস্কার দেওয়ার জন্য যথেষ্ট হতো তাহলে আলোসু মোহালা মোমিনদেরকে এই দুনিয়াতেই পুরস্কার প্রদান করতেন আবার যদি এই দুনিয়াটা শাস্তি প্রদানের জন্য যথেষ্ট হতো কাফিরদেরকে এই দুনিয়াতেই শাস্তি প্রদান করতেন কিন্তু এই দুনিয়াটা শাস্তি কিংবা পুরস্কার কোনো কিছুর জন্যই যোগ্য নয় এ কারণে মোমিন কিংবা কাফির কেউই এই দুনিয়াতে পুরস্কার অথবা শাস্তি লাভ করে না এবং মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আমাদের এই দুইটা বৈশিষ্ট্য অত্যন্ত বেশি প্রয়োজন দুটি বৈশিষ্ট্যের মধ্যে ভারসাম্য এবং সামঞ্জস্য থাকা দরকার সেই বৈশিষ্ট্য দুইটি হচ্ছে ভয় এবং আশা আশা রাখতে হবে যে আলো সমাতা আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং একই সাথে ভয় করতে হবে এটা জেনে যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন এবং ভয়াবহ এটা অনেকটা দুটো পাখির ডানার মতো যার উভয়ের মধ্যে সামঞ্জস্য এবং ভারসাম্য থাকতে হয় একটা যদি আর একটা থেকে শক্তিশালী হয়ে যায় তাহলে আর সেই পাখি ঠিকমতো সামনের দিকে অগ্রসর হতে পারে না কাজেই আমরা যদি আল্লাহ সুমাদার কাছ থেকে খুব বেশি আশা করি অতিরিক্ত প্রত্যাশা করি তাহলে প্রত্যাশার পাল্লা ভারী হয়ে যাবে এবং আমরা অলস হয়ে বসে থাকব। এবং জান্নাতের জন্য আমরা কোনো কষ্ট করতে রাজি হব না আমরা মনে করব যে আলাহ তো ক্ষমাশীল তিনি আমাদেরকে ক্ষমা করবেনই অতএব মন যা চাই তাই করব আবার যদি আমরা বিপরীতভাবে আল্লাহ সুমাদার কাছ থেকে ক্ষমা আসা না করে শুধুমাত্র ভয় করি তাহলে আমাদের মনে হবে যে আল্লাহ হয়তো আমাদেরকে কখনোই ক্ষমা করবেন না যার ফলে আমরা চূড়ান্তভাবে হতাশ হয়ে পড়ব এবং হাল ছেড়ে দিব ভালো কাজ করা বাদ দিয়ে দিবো এই দুইটি হচ্ছে চরম অবস্থা এবং কখনোই আমাদের এই দুই চরম অবস্থায় যাওয়া উচিত নয় আমাদের উচিত একটা ভারসাম্যের মধ্যে আমাদের জীবনকে অতিবাহিত করা আলো সমানতকে ভয় করা এবং তার কাছ থেকে ভালো আশা করার মধ্যে যে ভারসাম্য সেই ভারসাম্য সৃষ্টি করে জীবন জীবনযাপন করতে হবে এই ভারসাম্যকে কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না এবং আমরা যদি একটা তুলনা করি তাহলে দেখতে পাবো যে বাইবেলের ওল্ড টেস্টমেন্টে ঈশ্বরকে এমন একটা ভাবে উপস্থাপন করা হয়েছে যা পড়লে মনে হবে যে ঈশ্বর হচ্ছেন একজন খুবই রাগী এবং গম্ভীর প্রকৃতির এবং মানুষের উচিত শুধুমাত্র তাকে বেশি বেশি ভয় করা আবার যদি আমরা নিউ টেস্টামেন্ট পড়ি তাহলে সেখানে দেখতে পাই ঈশ্বরের এমন একটি অবস্থাকে ফুটিয়ে তোলা হয়েছে যিনি খুবই দয়ালু এবং ক্ষমাসীল এবং দুটি বর্ণনাতেই ভারসাম্যের অভাব রয়েছে অথচ ইসলাম হচ্ছে এমন একটি দিন যা পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ এবং এ কারণেই আলস বলেন তিনি দয়ালু আবার এটাও বলছেন যে তার শাস্তি হচ্ছে অত্যন্ত ভয়ানক আলোসুম্লা বলছেন জেনে নাও নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা ও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু খেয়াল করুন যে আলোসু মহাদাল্লাহ দুটি নাম হচ্ছে দয়ালু এবং ক্ষমাশীল দয়ালু এবং ক্ষমাশীল এবং তার শাস্তিও প্রবল কিন্তু শাস্তি প্রদানকারী আল্লাহ সুবাহ আল্লাহর কোনো নাম নয় তার নাম হচ্ছে দয়ালু এবং পরকালের পথে আমাদের এই যাত্রায় আমাদের এই যাত্রাপথে জাহান্নাম হচ্ছে এমন একটা স্টেশন যা আমাদের ভয়ের কারণ এবং আমাদের যাত্রাপথের চূড়ান্ত গন্তব্য জান্নাত হচ্ছে এমন আরেকটি সর্বশেষ স্টেশন যা আমাদেরকে আশা প্রদান করে আল্লাহ সুহাম্মাল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন কাদের জন্য জাহান নামকে সৃষ্টি করা হয়েছে কাফিরদের জন্য মুনাফিকদের জন্য এবং সেই সমস্ত বিশ্বাসীদের জন্য যারা বিশ্বাস করেছে ইমান এনেছে কিন্তু একই সাথে পাপকে অর্জন করেছে আল্লাহর অবাধ্যতা করেছে এই সমস্ত লোকদের জন্যই জাহান নামকে সৃষ্টি করা হয়েছে এবং জাহান্নামের বিশালতা আয়তন সম্পর্কে যদিও আমরা সঠিক কোনো মাপ জানি না কিন্তু এর বর্ণনাগুলো থেকে আমরা বুঝতে পারি যে জাহান্নাম অত্যন্ত বিশাল আকৃতির এবং সবসময় জাহান্নাম নিজেকে পরিপূর্ণ করতে চাইবে আরও বেশি চাইবে আরও বেশি চাইবে কখনোই এটা পূর্ণ হয়ে যাবে না যখনই তার মধ্যে কিছু মানুষকে মানুষকে রাখা হবে তখনই সে বলবে যে আরও আছে কি হালমিন নাজির এবং আল্লাহাল বলবেন একদিন আমরা জাহান্নামকে জিজ্ঞাসা করব তুমি কি পূর্ণ হয়েছে এবং তখন জাহান্নাম বলবে আরও আছে কি অর্থাৎ জাহান্নাম সব সময় বেশি বেশি চাইবে এবং তার ভেতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে যত খুশি তত মানুষকে সেখানে স্থান দেওয়ার মতো এবং শুধুমাত্র জাহান্নাম তখনই বিরত হবে যখন আল্লাহ সু মোহাম্মতআলাহ তাকে বিরত করতে বাধ্য করবেন এবং জাহান্নামের এই বিশালতার আরেকটি মাপকাঠি হচ্ছে এর গভীরতা এবং এই হাদিসটি যেটা আমরা এখন শুনতে যাচ্ছি সেটা হচ্ছে একটি মুজিদা বা অলৌকিক হাদিস যেটাকে আমরা বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না এবং সহি মুসলিমের এই হাদিসটি আবু হুরাই রাজিয়াল বর্ণনা করেন এবং তিনি বলছেন যে একদিন রাসুল্লাহ সাল্লাসাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসেছিলেন হঠাৎ তারা একটা বিকট আওয়াজ শুনতে পেলেন এবং রাসদুল্লাহ সাল্লাইসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবিদিদেরকে যে তোমরা কি জানো এটা কিসের আওয়াজ সাহাবারা বললেন যে আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন রাসুদুল্লাহ সাল্লা ভাইসালাম বললেন যে সত্তর বছর আগে জাহান্নামের উপর থেকে একটি পাথর ছাড়া হয়েছিল এবং সেই পাথরটি এই মাত্র জাহান্নামীর ভূমি স্পর্শ করলো। এবং সেই আওয়াজটাই তারা শুনেছিলেন এবং এখন এই আওয়াজটা তারা কিভাবে শুনেছেন এটা হচ্ছে একটা মুজিজা বা অলৌকিক ব্যাপার এবং আওয়াজটা শুধুমাত্র রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহাবারা শুনেছিলেন নাকি সারা পৃথিবীর মানুষ শুনেছিলেন আল্লাহু আলাম। কিন্তু এই হাদিসটিতে যে তথ্য আমাদের জন্য প্রয়োজনীয় সেই তথ্যটি হচ্ছে আমরা জানতে পারি যে একটি পাথরের জাহান্নামের উপর থেকে ভূমিতে পড়তে সত্তর বছর পর্যন্ত সময় লেগেছিল তাহলে আমরা এখান থেকে ধারণা লাভ করতে পারি যে জাহান্নাম কত গভীর তৃতীয় আরেকটি বিষয় থেকে জাহান্নাম সম্পর্কে ধারণা লাভ করা যায় সেটা হচ্ছে জাহান্নামকে ধরে রাখা ফেরিস্তাদের সংখ্যা সোহি মুসলিমের বর্ণনায় রাসদুল্লাহ সাল্লা বলেন কিয়ামতের দিন জাহান্নামকে সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে রাখা হবে এবং প্রতিটি শিকল ধরে থাকবেন সত্তর হাজার জন ফেরস্তা জাহান্নামের বিশালতা সম্পর্কে চতুর্থ আরেকটি ইঙ্গিত পাওয়া যায় সোহি মুসলিমের আরেকটি বর্ণনায় যেখানে আমরা জানি বলা হয়েছে চন্দ্র এবং সূর্যকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে আমরা জানি জাহান্নাম অত্যন্ত বিশাল যার কারণে চন্দ্র এবং সূর্যের আয়তন সম্পর্কেও আমরা জানি কিন্তু সেই চন্দ্র এবং সূর্যকেও জাহান নামে নিক্ষেপ করা হবে কাজে আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে জাহান নামের আকৃতি কত বিশাল আকৃতির হবে এবং আমাদের অনেকের মনে হতে পারে যে কেন চন্দ্র এবং সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এটা কি তাদের জন্য কোনো শাস্তি বা কি কারণে এবং এর উত্তর হচ্ছে আলোচনাতা ব্যতীত অন্য যাকেই উপাসনা করা হয়েছে তাদের সবগুলোকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং চন্দ্র এবং সূর্যকেও আমরা জানি যে আল্লাহকে বাদ দিয়ে যারা উপাসনা করেছে তাদের রব হিসেবে তারা চন্দ্র এবং সূর্যকে আল্লাহ আল্লাহর পাশাপাশি উপাসনা করেছে এবং এই কারণে তাদেরকেও সেখানে নিক্ষেপ করা হবে এবং জাহান্নের বিভিন্ন স্তর সমূহ জাহান নামের বিভিন্ন লেভেল বা স্তর রয়েছে জান্নাতের স্তরগুলো যত নিচ থেকে উপরের দিকে যাওয়া যায় তত তুলনামূলকভাবে বেশি মর্যাদাশীল এবং ভালো স্তর আর জাহান্নামের অবস্থা হচ্ছে বিপরীত জাহান্নামের স্তর যত নিচের দিকে যাওয়া যাবে তা তত বেশি ভয়ানক এবং শাস্তির কারণ হবে অর্থাৎ জান্নাতের স্তরগুলো নিচ থেকে উপরের দিকে বাড়ে আর জাহান্নামের স্তরগুলো শাস্তির দিক থেকে ভয়াবহতার দিক থেকে উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায় এবং আল্লাহ সুহামতালা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিল আসল আলমিনা নার অর্থাৎ অবশ্যই মুনাফিকরা ভণ্ডরা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে সর্বনিম্ন স্তরে থাকবে এবং এর উপরেও জাহান্নামের আরও স্তর রয়েছে যেমন আমরা জানি যে রাসুদুল্লা সাল্লু আসলাম বলেছেন যে তার চাচা আবু তালিব থাকবেন জাহান্নামের একটি অগভীর খাদে এবং তার পায়ের গোড়ালি পর্যন্ত আগুন থাকবে এতটুকুই কিন্তু অন্যান্যদের চারপাশে আগুন চার দিক থেকে উপর নিচ সামনে পিছনে ডান বাম থেকে চার দিক থেকে তারা আগুনের মধ্যে ঘেরাও করা থাকবে এবং আবু তালিবের পায়ের গোড়ালি পর্যন্ত আগুন থাকবে কিন্তু এতটুকু আগুনের কারণেই তার মাথার মগজ পর্যন্ত ফুটতে থাকবে অথচ এটাই হচ্ছে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পারি বড় শাস্তিগুলো গুলো কত ভয়াবহ হতে পারে এবং জাহান নামের বিভিন্ন দরজা বা গেট রয়েছে এবং জাহান নামের দরজার সংখ্যা হচ্ছে সাতটি জান্নাতের দরজার সংখ্যা হচ্ছে আটটি আল্লাহ বলেন এর প্রত্যেক দরজার জন্য একটি নির্দিষ্ট দল রয়েছে যে সমস্ত লোক কুফুরি করেছে তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং যখন তারা জাহান্নামের নিকট উপস্থিত হবে তখন এর দরজাগুলোকে খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের নিকট কি তোমাদের মধ্য থেকে কোনো রাসুল আসে নাই যারা তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের আয়াতগুলো পড়ে শোনাতো এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত তারা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিল আসলে কাফিরদের প্রতি যে শাস্তির কথা সেটাই আজকে বাস্তবায়িত হলো এবং জাহান নামের জানি হবে জাহান নামের মানুষ এবং পাথর আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো নার থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর যাতে নিয়োজিত আছে দয়া মায়াহীন কঠোর স্বভাবে ফেরেস্তাগণ যারা অমান্য করে না যা আল্লাহ তাদেরকে আদেশ করেন এবং আমরা আল্লাহ সুহামদ আল্লার কাছে জাহান নাম থেকে মুক্তি চাই পানাহ চাই তিনি যেন আমাদেরকে এবং আমাদের পরিবার থেকে এই আগুন পরিবারকে এই আগুন থেকে নাড় থেকে রক্ষা করেন এবং জাহান নামের আগুনের জ্বালানি হবে জাহান নামের মধ্যে থেকেই জাহান্নামের আগুনের জ্বালানি জাহান নামের মধ্যেই থাকবে জাহান্নামের মানুষ এবং জাহান্নামের আগুন একে অপরকে পুরাতে থাকবে এবং জাহান্নের উত্তাপ এই সম্পর্কে আমরা কি জানি বলেন বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল তারা থাকবে অতি গরম বাতাস আর উত্তপ্ত পানিতে কালো ধোয়ার ছায় যা ঠান্ডাও নয় আরামদায়কও নয় এবং তিনটি জিনিসের মাধ্যমে আমরা গরম থেকে ঠান্ডা হতে পারি বা শীতলতা লাভ করতে পারি তাপ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি সেই তিনটি জিনিস কী সেগুলো হচ্ছে বাতাস পানি এবং ছায়া আদালত মতওয়ালা এই তিনটি জিনিসের বর্ণনা দিয়েছেন যেটা বিকল্প হিসেবে জাহান্নামিদের কাছে থাকবে ঠান্ডা হওয়ার জন্য হি সামুমিউ ওয়া হামিম সামুম মানে হচ্ছে অত্যন্ত গরম এবং শুকনো বাতাস জলীয় বাস্প শূন্য বাতাস এবং আরবে উত্তর দিক থেকে একটা বাতাস প্রবাহিত হয় যা থাকে খুবই শুষ্ক এবং সেই বাতাসটি যখন আরবের মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে আসে তখন সেটা আরও উত্তপ্ত হয়ে ওঠে গরম হয়ে উঠে এবং একেই বলা হয়ে থাকে সামুম তো জাহান্নামিদের কাছে শীতল হওয়ার জন্য ঠান্ডা হওয়ার জন্য বাতাস হিসেবে থাকবে এই সামুম বাতাস যা খুবই শুকনো এবং গরম হবে এবং পানি থাকবে তাদের জন্য হামিম যা হচ্ছে ফুটন্ত পানি এই পানি তারা খাবে এবং তাদের জন্য এমন একটি ছায়া থাকবে ওয়াজিলিমিন ইয়াহ মুম ছায়া তারা ছায়া খুঁজতে থাকবে আর তারা ছায়া হিসেবে পাবে ঘন কালো ধোয়ার ছায়া ধুম্রকুণ্ডলি যখন তারা এই ছায় আসবে তাদের দম বন্ধ হয়ে আসতে চাইবে অর্থাৎ এই প্রত্যেকটি বিষয় বাতাস পানি এবং ছায়া যার মাধ্যমে একজন ব্যক্তি উত্তাপ থেকে শীতলতা লাভ করতে পারে এইগুলো জাহান্নামিদের জন্য অতিরিক্ত কষ্টের কারণ হবে এবং তারা যখন সেই ছায় আসবে ধুম্রকুন্ডলি ছায় যখন তারা শীতলতা খুঁজবে সেটা তাদের দম বন্ধ করে দিতে চাইবে এবং যা তাদের তুমি কি জানো সাকার কি যা তাদেরকে ফেলেও রাখবে না আবার রেহাইও দিবে না মুক্তিও দিবে না বরং এটা মানুষের গায়ের চামড়া জ্বালিয়ে দিবে এবং রাসুল্লাহ সাল্লাহাম বলেন যে আদম সন্তান যেই আগুন ব্যবহার করে এটা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র এবং এটা মুসলিম শরীফের হাদিস সাহাবার্দ বলেন যে আল্লাহর কসম কি দুনিয়ার সাধারণ আগুনও তো আদাবের জন্য যথেষ্ট হতো রাসুল্লাহ সাল্লাহসাল্লাম যখন বললেন যে আদম সন্তান যেই আগুন ব্যবহার করে সেটা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এটা শুনে সাহাবার্লাম বললেন যে ওলা কসম যদি দুনিয়ার সামান্য আগুন থাকতো এটাও যথেষ্ট হতো অর্থাৎ যদি দুনিয়ার আগুন দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হতো এটাই তাদের জন্য যথেষ্ট ছিল। চিন্তা করে দেখুন দুনিয়ার সবথেকে বেশি তাপমাত্রা তার থেকে সত্তর গুণ বেশি শক্তিশালী হবে জাহান্নামের আগুন এবং জাহান নামের উত্তাপ এবং জাহান্নামবাসীরা যখন জাহান্নামে এই উত্তাপ উত্তপ্ত জাহান নামে প্রবেশ করবে তাদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদটি একসময় চলে আসবে এবং সেটা হচ্ছে বলেন তাদেরকে বলা হবে অতএব তোমরা আজাবের স্বাদ উপভোগ করতে থাকো এবং আল্লাহ সুবাহ আরো বলছেন তিনি বলবেন আজকের পর থেকে আমি তোমাদের উপর শাস্তির মাত্রা ছাড়া কিছুই বৃদ্ধি করব না অর্থাৎ জাহান্নামবাসীরা যখন জাহান্নামে অবস্থান করবে প্রতি মুহূর্তে তাদের উপরে এই শাস্তি এবং আল আজাবকে আল্লাহ সুহামতাল্লা প্রতিদিন প্রতি মুহূর্তে বৃদ্ধি করতে থাকবেন এবং এটা কখনোই হ্রাস করা হবে না এটা হচ্ছে জাহান্নামবাসীদের জন্য সবচেয়ে বড়ো দুঃসংবাদ এবং এ কারণে একটা পর্যায়ে এই অসহনীয় অসহনীয় কষ্টের কারণে জাহান্নামবাসীরা আল্লাহ সুহামতাল্লার কাছে গিয়ে তাদের অবস্থার কথা জানাবে এবং তাদেরকে উত্তরে বলা হবে যে প্রতিদিন তাদের শাস্তি হবে আগের দিনগুলো থেকে বেশি অর্থাৎ সেই শাস্তিতে অভ্যস্ত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ দিন দিন প্রতি মুহূর্তে অবস্থা উন্নত হচ্ছে না বরং তা আরও খারাপের দিকে যাচ্ছে এবং এটা হতে থাকবে অসীমকাল পর্যন্ত চিরদিনের জন্য এবং আমরা মনে করে থাকি যে এই একটি আয়াত চুরান আবার তিরিশ নম্বর এই আয়াতটি একজন ব্যক্তির জন্য ভয় দেখানোর জন্য যথেষ্ট হতে পারে যাতে আমরা নিজেদেরকে জাহান্নামের শাস্তির সম্মুখীন হওয়ার ঝুঁকি না নিই কারণ এটা কোনো মুহূর্তে কমবে না প্রতি মুহূর্তে বাড়তে থাকবে এই কষ্ট এবং রাসুল্লাহ থেকে আমরা জানতে পারি যে জাহান নাম দেখতে পায় এবং শুনতে পায় এবং কুরআন থেকে আমরা জানি যখন দূর থেকে তারা তোমাদেরকে দেখতে পাবে তখন তারা তার গর্জন আর শুনতে পারবে। অর্থাৎ দেখে থাকবে। এবং তিরমিজিতে একটি হাদিসে হাজি সেরাসাল্লাম বলেন যে বিচারের দিনে সেই বিচারের দিবসে জাহান্নাম থেকে আগুনের দুইটি স্তম্ভ বের হয়ে আসবে যার দুইটি চোখ থাকবে যা দ্বারা সে দেখবে দুইটি কান থাকবে যা দ্বারা সে শুনবে এবং এমন একটি জিব্বাল সমানতলা থেকে প্রদান করবেন যার মাধ্যমে সে কথা বলতে পারবে এবং সে বলবে সেই আগুনের স্তম্ভগুলো জাহান্নাম থেকে বের হয়ে এসে বলবে যে আমি এমন প্রত্যেক ব্যক্তিকে পাকড়াও করব যারা জব্বার বা অহংকারী একরখা জালিম জব্বার এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা রব বানিয়েছে আর যারা মূর্তি তৈরি করতো অর্থাৎ উপাসনার জন্য যারা মূর্তি তৈরি করতো এই সমস্ত লোকদেরকে জাহান্নামের ফয়সালা প্রদান করার পূর্বেই সেই বিচারের ময়দান থেকে দুইটি আগুনের স্তম্ভ বের হয়ে এসে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে এবং এই জাহান্নাম চিরকাল থাকবে এমন কোনো মুহূর্ত আসবে না যখন জাহান্নাম শেষ হয়ে যাবে এবং ইমাম আক্তি তার আকিদার বইতে বলেন জান্নাত এবং জাহান্নাম চিরদিনের চিরদিন থাকবে এমন কোনো সময় আসবে না যখন তারা শেষ হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এবং ইমাম ইবনে হাজম রাহেমাল্লাহ বলেন এবং এটাই হচ্ছে এই উম্মার আলেমদের ঐক্যমত জান্নাতে যারা থাকবে আর জাহান্নামে যারা থাকবে তাদের শরীরের আকৃতি দৈহিক গঠনের পরিবর্তন হবে আমাদের বর্তমান আকৃতির মত হবে না জাহান্নামের মানুষদের অতিরিক্ত শাস্তি প্রদান করার জন্য তাদের এই দৈহিক আকৃতিকে বড় আকার করে দেওয়া হবে তাদের দৈহিক আকৃতি বৃদ্ধি পাবে এবং রাসুদুল্লাহ সাল্লু আল্লাম একটি হাদিসে বলেন ইমাম তিরমিজি এই হাদিসটিকে সংরক্ষণ করেছেন রাসুদুল্লাহ সাল্লাম বলেছেন জাহান্নামবাসীদের চামড়ার পুরুত্ব হবে বিয়াল্লিশ দীরা এক দিরা বলতে পারি আমরা প্রায় তিন ফুট বা এক মিটার সমান পুরুত্ব প্রায় এক গজ অর্থাৎ তাদের জাহান্নামবাসীদের চামড়ার পুরুত্ব হবে বিয়াল্লিশ দীরা পরিমাণ যেটা প্রায় ১২৬ ফিট পরিমাণ পুরুত্ব বিশিষ্ট হবে এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে কেন বিশেষ করে এই চামড়ার পুরুত্বের কথা বলা হলো কারণ আমরা জানি যে সমস্ত স্নায়ুগুলো আমাদের অনুভূতি বহন করে এই স্নায়ুগুলো সবগুলো এসে চামড়ায় এসে শেষ হয়ে গেছে অর্থাৎ এই চামড়া হচ্ছে আমাদের অনুভূতির কেন্দ্র এবং সেখানেই আমরা ব্যথা কিংবা যন্ত্রণাকে অনুভব করে থাকি এই কারণে জাহান্নামবাসীদেরকে অতিরিক্ত শাস্তি প্রদান করার জন্য তাদের এই যন্ত্রণা যেখানে অনুভব করা হয় সেই চামড়ার পুরুত্বকে আল্লাহ সুহাম তাল্লাহ বৃদ্ধি করে দেবেন এবং এরপর আসদুল্লা আসলাম বলেন যে তাদের শরীরে তিল বা আঁচিল থাকবে এবং এই আঁচিলগুলো এক একটা হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। এবং যারা উহুপাহাড় দেখেছেন তারা জানেন যে এটা বিশাল আকৃতির একটি পর্বত এবং তারা যখন বসবে তখন তারা এত বিশাল পরিমাণ জায়গা দখল করে বসবে যেটা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত সমান দূরত্বের এবং কি কারণে তাদের এত বড় দৈহিক আকৃতি প্রদান করা হবে কারণ হচ্ছে যাতে শাস্তি গ্রহণ করার মতো জায়গা বৃদ্ধি পায় যত বড় আকার হবে দেহের গঠন তত বেশি পরিমাণ জায়গা জাহান্নামের আগুনের সংস্পর্শে থাকবে জান্নাতবাসীরাও যদিও তাদের আকৃতি বৃদ্ধি পাবে কিন্তু এত বিশাল আকৃতি তাদেরকে প্রদান করা হবে না এবং জাহান্ন খাদ্য কি হবে এই সম্পর্কে খাবার হিসেবে কাটা বিশিষ্ট গাছ ছাড়া আর কিছুই থাকবে না তাদের জন্য এটা তাদের কি কোন পুষ্টিও প্রদান করবে না তাদের ক্ষুদাও মিঠাবে না ये ठीक क्य खबर यह विषय देखते पाई आल्लासुहमद आल्ला आदर यहाँ देखते केम आलम आल्लाई भलो जानें क्योंकि आल्लासुहमदाल्ला जा मानुषर को पुष्टि प्रदान कर क्षुदाओ मेटे ना तो खाद्य उद्देश्य टा जहाानामबासी प्रधान खाद्य हो रकम गाचर फल जर नाम हे अजाकुम आलह सुहम्मला कुरआने वाले গলি তো তামার মতো সেটা পেটের ভিতরে ফুটতে থাকবে ফুটন্ত গরম পানির মতো এবং তারা সেই ফল খাবে এবং তা পেটে গলে যাওয়া উত্তপ্ত انها شجره تخرج في اصل الجحيم طلعها كانذؤ رؤوس الشياطين فإنهم لا يأكلون منها فإنهم لا ইম ল আখিলো লন্ধা সুম ল আখি বি সবার ই হুম লখিল আখিল বুক সু ইন্ لهم عليها لشوبا من حميم ثم إن لهم عليها لشوبا من حميم তিনি বলছেন যে এই মেহমানদারি ভালো নাকি জাকুম বৃক্ষের জালেমদের জন্য আমি তা বিপদ স্বরূপ বানিয়ে রেখেছি তা হচ্ছে এমন একটি গাছ যা তলদেশ থেকে বের হয়েছে এমন একটি গাছ যা উৎপন্ন হয়েছে জাহান্নামের তল দেশ থেকে এবং এর ফলগুলো এত বিশ্রী মনে হবে যেন মাথার মতো এবং তারা এই থেকেই খাবে এবং এটা দিয়েই তাদের পেট তাদেরকে ফুটন্ত পানি আর পুজ মিলিয়ে খাদ্য প্রদান করা হবে এরপর নিঃসন্দেহে তাদের গন্তব্য হবে ভয়ঙ্কর আগুনের দিকে চাকুম গাছের মূল বা শেকড় উৎপন্ন হয়েছে জাহান্নামের তল দেশ থেকে জাহান্নামের সবচেয়ে নিচু স্তর থেকে এবং সেখানে কারা থাকবে সেখানে থাকবে মুনাফিকরা এবং আমরা এটাও জেনেছি জাহান্নামের স্তর যত নিচের দিকে যাওয়া হবে শাস্তির মাত্রা তত বেশি ভয়ঙ্কর এবং ভয়াবহ হবে জাহান্নামবাসীরা সেই গাছের ফল খাবে এবং তারা যত বেশি খাবে তাদের ক্ষুধা তত বেশি বৃদ্ধি পাবে তাদের পিপাসা তত বেশি বৃদ্ধি পাবে তারা তখন পিপাসা মেটাতে গিয়ে তাদেরকে যে গরম ফুটন্ত পানি দেওয়া হবে সেটাই তারা খাবে এবং আলাসু মাদা বলছেন মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা আল্লাহ সুবাহ বলছেন এখানে বিশেষভাবে তাদেরকে সম্বোধন করে বলছেন যারা জেনে শুনে এই আল্লাহ সুহাম তাল্লাহ আয়াত গুলোকে মিথ্যা বলতো মিথ্যা প্রতিপন্ন করতো তাদেরকে আল্লাহ সুমতলা সম্বোধন করে বলছেন যে হে পথ মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা তোমরা এরপর তা দিয়েই তোমরা তোমাদের পেট পরিপূর্ণ করবে तर पान फुट पानी ता पानी पान करार धरण केम हो अल्लाह यहाँ रोगाक्रान पीपासारत् उटर मत और ये तर विचार दिन आप्यय आल्लास मदला पानी पाना रोगाक्रांत पीपासार्त उटर मत हमें जानी उटर एकधरण रोग है एवं तक तरा पानीपान करते थके পানি পান করতেই থাকে করতেই থাকে যতক্ষণ না পর্যন্ত তারা সেই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে মৃত্যু পর্যন্ত তারা পানি পান করতে থাকে এবং এরা যত পানি পান করে তত বেশি পিপাসা অনুভব করে এবং এই কারণে তারা মৃত্যু পর্যন্ত সেই পানি পান করতেই থাকে এবং একসময় তারা মারা যায় কিন্তু তাদের এই পিপাসা কিছুতেই আর ফুরায় না এই জন্য যতক্ষণ পর্যন্ত তারা মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত পান করতে থাকে মাদাস মহাদলা বলছেন যে জাহান্নামবাসীরা এই ধরনের একটি রোগে আক্রান্ত উটের মতো পানি পান করতে থাকবে কিন্তু পানি হিসাবে তারা কোন স্বাভাবিক পানি পান করবে না তারা পান করবে ফুটন্ত পানি এবং একই সাথে এটা হচ্ছে তাদের পরিণাম অতএব তারা তা আস্বাদন করুক আস্বাদন করুক ফুডন্ত পানি এবং পুজ এ ধরনের আরও বিভচ্ছ শাস্তি এই আয়াতে হামিম এবং গাছশ্রাক সম্পর্কে বলা হয়েছে হামিমের অনুবাদ করা হয়েছে ফুটন্ত গরম পানি আর গাছ্রাকের অনুবাদ আবদুল্লাহ ইসুফ আলী তিনি তার বইতে করেছেন কোরআনের অনুবাদে গাছাক হচ্ছে এমন একটা তরল যা ঘন কালো কালো বর্ণের পচা দুর্গন্ধযুক্ত এবং অত্যন্ত শীতল ঠান্ডা এক ধরনের তরল পদার্থ এবং ইমাম আল কর্তুবী রাহিমাল্লাহ বলেন যে গাছতাক হচ্ছে পুজ ক্ষতস্থান থেকে যে পুজ নির্গত হয় সেটা হবে জাহান্নামবাসীদের খাদ্য কত জঘন্য তাদের খাদ্য এবং ইমাম কর্তুবী রাহিমাল্লাহ তিনি আরও বলেন যে এই পুজ হচ্ছে জাহান্নামবাসীদের পোড়া মাংস থেকে মাংস পুড়ে যাওয়ার পরে মাংস থেকে যে রস বের হবে সেটা হবে জাহান্নামবাসীদের জন্য পানীয় এবং জাহান্নামীদেরকে তাদের প্রদান করা হবে পান করার জন্য এবং এটাই হচ্ছে গাছাক আল্লাহ মোদাহ বলেন যখন তারা পানীয় চাইবে তখন তাদেরকে গলিত সীশার মতো জল প্রদান করা হবে যা তাদের মুখমন্ডলকে জ্বালিয়ে দিবে এবং এটা হবে অত্যন্ত নিকৃষ্ট পানীয় জাহান্নামবাসীদেরকে বিভিন্ন প্রকার পানীয় সম্পর্কে আমরা आ, कुरान जागल मोट चार प्रकार हामीम जार अर्थ हे फुटन प्राणी दुई नम्बर गास्क जहा हे शारीरिक बर्ज्य पदार्थ पुज तीन नम्बर हे सदिद और सदिद हिस्से पुज एम पुजेटा मानुषर क्षतस्थान बर है जखम के बर है एवं मुस्लिम शरीफर एक हादी हमें देखते पाई रसलम सकल प्रकारार द्रव्य हराम যারা দুনিয়াতে নেশাদ দ্রব্য গ্রহণ করবে জাহান্নামে তারা পান করবে তিনাত আল খাবাল তিনাত আল খাবাল সাহাবারা জিজ্ঞাসা করলেন যে তিনাত আল খাবাল কি জিনিস এবং রাসুল্লাসাল্লাম বললেন এটা হচ্ছে জাহান্নামবাসীদের রক্ত আর পূজের মিশ্রণ এবং সব শেষে চার নম্বর পানীয় জাহান্নামবাসীদের জন্য এটা হচ্ছে আল মুহল মানে হচ্ছে ফুটন্ত তেল হামিম মানে হচ্ছে ফুটন্ত পানি আর মুহল মানে হচ্ছে ফুটন্ত তেল এবং একটি হাদিস আর ত্রিমিজি বর্ণনায় রাসুল হাসান বলেন যে এই পানীয় যা জাহান্নামবাসীরা পান করবে যখন এটা তারা তাদের মুখের কাছে নিয়ে আসবে তাদের মুখের মাংস গলে গলে পড়তে থাকবে এবং এরপরও তারা কেন পান করতে থাকবে রাসুল হাসান বলেন যে এর এরপরও তারা তা পান করতে থাকবে এত যন্ত্রণার পরেও তারা এটাকে পান করতে থাকবে এবং এ থেকে বোঝা যায় যে আসলে কি পরিমাণ পিপাসা তারা জাহান্নামে অনুভব করবে এবং এর কারণে তারা ফুটন্ত পানি এবং এমনকি ফুটন্ত তেল পর্যন্ত পান করতে বাধ্য হবে এবং জাহান্নামবাসীদের পোশাক কেমন হবে জাহান্নামবাসীদের পোশাক সম্পর্কে অতঃ্পর এদের মধ্যে যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য আগুনের পোশাক কেটে রাখা হয়েছে শুধু তাই নয় তাদের মাথার উপর সেদিন প্রচন্ড গরম পানি ঢেলে দেওয়া হবে অর্থাৎ এর মানে এটাই দাঁড়ালো তাদের পোশাক হবে আগুনের তৈরি করা কুরানের অন্য আরেকটা আয়তে বলা হয়েছে তাদের পোশাক হবে গলিত তামার নির্মিত বিষয়টা ভেবে দেখুন যে উত্তপ্ত গলিত তামা সময় পোশাক হিসেবে শরীরের সাথে লেগে থাকবে এবং জাহান্নামবাসীদের শাস্তি বিভিন্ন স্তর রয়েছে বিভিন্ন স্তরে জাহান্নামবাসীদেরকে শাস্তি প্রদান করা হবে এবং শুধুমাত্র একটি মুহূর্তের অনুভূতি কেমন হবে আনাসবিন মালিক রাজ থেকে বর্ণিত তিনি বলেন রাসদুল্লাহ সাল্লাহাম বলেছেন কিয়ামতের দিন পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী সুখী ব্যক্তি যে জাহান নামে উপস্থিত হবে যার ঠিকানা জাহান্নাম হবে রাস্লাম বলছেন যে কিয়ামতের দিন পৃথিবীর সবচেয়ে ধনবান সুখী ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে শুধুমাত্র জাহান্নামে একটি চুবানি দিয়ে উঠানো হবে এরপর তাকে প্রশ্ন করা হবে তুমি কি কখনো কল্যাণ দেখেছ তুমি কি কখনো সুখ শান্তি পেয়েছ সে উত্তরে বলবে আল্লাহর কসম আমি কখনো তা অনুভব করিনি অথচ সে একটি মাত্রের জন্য প্রবেশ করবে সাথে সাথে তাকে বের করা হবে তাকে করা হবে সে দুনিয়াতে সারা জীবন বিলাস বৈভব সুখ শান্তির কাটিয়েছে তাকে প্রশ্ন করা হবে তুমি কি কখনো কোনো কল্যাণ দেখেছো সুখ শান্তি পেয়েছো সে উত্তরে বলবে আল্লাহর কসম আমি কখনোই তা অনুভব করিনি এটা হবে শুধুমাত্র একটা মুহূর্তের অনুভূতি তাহলে আমরা বুঝতে পারি যে জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর মাত্রার হবে এবং এই মাত্রার ভিন্নতা রয়েছে কারও কম কারো বেশি আনার স্বাধীনতা থেকে বর্ণিত আরেকটি হারিসে রাসুদুল্লাহ সাল্লাম বলেন যে জাহান্নামবাসীদের মধ্য থেকে একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে বলা হবে হে আদম সন্তান তোমার এই ঠিকানাকে কেমন পেলে কেমন পেয়েছ তাকে প্রশ্ন করা হবে সে বলবে সবচেয়ে নিকৃষ্ট স্থান হিসেবে পেয়েছে তাকে আল্লাহ সুমন্ততালা একটি প্রস্তাব দিবেন তখন সেই জাহান্নামবাসীকে আল্লাহ সুমন্ততালা তাকে প্রশ্ন করবেন যে পৃথিবীর পরিমাণ স্বর্ণ খরচ করে হলেও কি তুমি এই স্থান থেকে মুক্তি কামনা করবে এবং তখন সেই ব্যক্তিটি বিন্দুমাত্র দেরি না করে বলবে হ্যাঁ অবশ্যই হে আমার রব এবং আল্লাহ সুহামতাল্লাহ তখন তাকে কি বলবেন আল্লাহ সুহাম তাকে বলবেন তুমি মিথ্যা বলেছ জাহান্নাম থেকে মুক্তির বিনিময়ে তোমার কাছে এর থেকে অনেক কম এবং অনেক সহজ বিষয় যাওয়া হয়েছিল কিন্তু সেটাই তুমি পারো এরপর আল্লাহ সুহাম্মাল্লাহ তাকে আবার জাহান্নামে নিক্ষেপ করবে। এই ব্যক্তির উদাহরণ থেকে আমরা দেখতে পাই যে তাকে সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ খরচ করে হলেও প্রস্তাব করা হলো সে এর বিনিময়ে জাহান নাম থেকে মুক্তি কামনা করবে কিনা এবং সে অনতি বিলম্বে বলল অবশ্যই আমি এই পরিমাণ স্বর্ণ যদি মুক্তিপণ হিসেবে প্রদান করে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় আমি তাই করবো কিন্তু আলাস মহাতালা বললেন যে তুমি মিথ্যা বলেছ কারণ দুনিয়াতে এর থেকে অত্যন্ত সহজ বিষয় তোমার কাছে চাওয়া হয়েছিল কিন্তু তুমি তাই করতে পারো এই কারণে তাকে জাহান নামে আবার আল্লাহ সুমতাল নিক্ষেপ করবেন এবং বাস্তবেই আমরা দেখতে পাই যে আখিরাতে জান্নাতের বিনিময়ে আল্লাহ সুমা আমাদের কাছে এই দুনিয়াতে খুব বেশি বিষয় চান্নাই আল্লাহ আমাদেরকে বলেননি সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ প্রদান করতে হবে তিনি আমাদের কাছে সামান্য কিছু বিষয় চেয়েছেন কিন্তু সেই সামান্য বিষয়গুলোই আজকে আমাদের কাছে অনেক বেশি আর কঠিন বলে মনে হয় অথচ সুহান আল্লাহ যখন একজন মানুষ নিজের চোখে বাস্তবতাকে দেখতে পারবে যাহান ভয়াবহতা দেখবে তখন তার কাছে এই কঠিন বিষয়গুলো অত্যন্ত সহজ বলে মনে হবে সারা দুনিয়ার পরিমাণ স্বর্ণ অত্যন্ত সামান্য বলে মনে হবে এবং সে নির্দ্বিধায় সেটাকে দান করে দিতে যাইবে কিন্তু আলোচ মহনতলা আমাদের কাছে এত কঠিন কিছুই চাননি সামান্য কিছু বিষয় হালাল হারাম করণীয় বর্জনীয় এগুলো মেনে চলা বাস এতটুকুই কিন্তু বহু মানুষ আজকে আমরা আমাদের নিজেদের দিনকে এই সামান্য কিছু উপার্জনের বিনিময়ে বিক্রি করে দিয়েছি সামান্য কিছু দুনিয়ার সম্পদের বিনিময়ে আমরা আল্লাহর দিনকে বিক্রি করে দিয়েছি সারা দুনিয়াভর স্বর্ণের বিনিময়ে নয় সামান্য কিছু অর্থের বিনিময়ে অসংখ্য মানুষ সালাতের ব্যাপারে উদাসীন সামান্য কিছু টাকা পয়সা উপার্জনের জন্য সালাতের সময় চলে যাচ্ছে অথচ তারা অর্থ উপার্জনের পিছনে ছুটছে এমনকি ইসলামের এই বিষয়গুলো নিয়ে তাদের অন্তরে ভিন্নমত চিন্তাও নেই ভাবনাও নেই কারণ এই দুনিয়া দুনিয়াকে তারা বাস্তব বলে মনে করে নিয়েছে আখিরাতকে দূরের বিষয় বলে মনে করছে এবং এই কারণে আমরা যেটা কি বাস্তব বলে মনে করছি সেই দুনিয়ার জন্য আমরা কাজ করছি দিনের পর দিন বছরের পর বছর অথচ আমরা যদি তুলনা করি যে সারা জীবন ধরে একটা মানুষ এত খাটাখাটনির পর বিনিময়ে সে কি উপার্জন করে সর্বোচ্চ কতটুকু সম্পদ সে উপার্জন করতে পারে খুব সামান্য কিছু উপার্জন সামান্য কিছু বিনিময় একজন মানুষ সর্বোচ্চ কত বেশি বেতন লাভ করতে পারে এটা কোনো সম্পদই নয় আল্লাহ সুহামতাল্লা এর থেকেও বেশি দেওয়ার ওয়াদা আমাদের সাথে করেছেন এবং সেই ব্যক্তিকে আলাহ সুহামতাল্লা প্রশ্ন করছেন যে কিনা জাহান্নামের সবচেয়ে কম একটা শাস্তি ভোগ করছে তাকে প্রস্তাব করছেন আল্লাহ তুমি কি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য সে তখন তখন হয়ে যাবে। সে বাস্তবতাকে দেখে বলবে হ্যাঁ আমি জাহান্ন থেকে মুক্তি পাওয়ার জন্য সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দেওয়ার জন্য রাজি আছি আল্লাহ সুমতোল্লাহ বলবেন আমি তোমার কাছে এর থেকে অনেক অল্প বিষয় চেয়েছিলাম খুব সামান্য কিছু বিষয় চেয়েছিলাম দুনিয়া পরিমাণ স্বর্ণ তোমার কাছে চাইনি শুধু চেয়েছিলাম তোমরা আমাকে ইলাহ বলে মেনে নাও অথচ তোমরা সেটা করনি এবং জাহান্নে সবচেয়ে কম শাস্তি আমরা এবং তখন তিনি বললেন যে আমার সাফায়তের কারণে আল্লাহ তাকে আগুনের অগভীর একটা খাদে রাখবেন এবং যে আগুন শুধুমাত্র তার পর্যন্ত স্পর্শ করবে এবং তার ফলে তার মস্তিষ্ক পর্যন্ত ফুটতে থাকবে এটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন শাস্তি অথচ তিনি মনে করবেন যে এটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি এবং নুমান ইবনে বসি রাজিউল দন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল হাসান বলেছেন জাহান্নাম মধ্যে যার শাস্তি সবচেয়ে হালকা হবে তার শাস্তি ধরনটা এমন হবে যে তার পায়ে আগুনের দুইটি জুতা থাকবে এবং আগুনের দুইটি ফিতা থাকবে এবং এই আগুনের উত্তাপে তার মগজ টকবক করে ফুটতে থাকবে যেভাবে পাতিল বা ডেগের মধ্যে পানি ফুটতে থাকে এবং লোকেরা এই অবস্থা দেখে মনে করবে নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান নামের সবচেয়ে নিচু স্তরে এবং আমরা বিভিন্ন বর্ণনা থেকে জাহান্নামের শাস্তিগুলোর কথা সম্পর্কে জানতে পারি যার মধ্যে এক নম্বর হচ্ছে জাহান্নাম চামড়া পুরে ঝলসে যাবে আলু বলেন যে যেতে কোনো সন্দেহ নেই আমার আয়াত আমার নিদর্শন সমূহের প্রতি যে সমস্ত লোকুরি করেছে অস্বীকৃতি করেছে আমি তাদেরকে নার আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জলেপুরে যাবে তখন আবার আমি সেটাকে পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব আস্বাদন করতে থাকে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী হেকমতের অধিকারী আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ মহাপরাকালী হেকমতের অধিকারী এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন যে যখনই চামড়াগুলো আগুনে জলেপুরে ঝলসে যাবে তখন আবার তাদেরকে নতুন চামড়া প্রদান করা হবে কেন যাতে তারা আজাব আস্বাদন করতে থাকে এবং এই আয়াতের মাধ্যমে একটা বৈজ্ঞানিক সত্য আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে আমরা জানি যে মানুষের অনুভূতি স্নায়ুকোষগুলো মাংস পেশিতে যত বেশি থাকে বা চর্বি স্তরে যত বেশি থাকে তার থেকে অনেক বেশি পরিমাণে থাকে চামড়ায় বা ত্বকে এ কারণে চামড়া হচ্ছে সবচেয়ে বড় অঙ্গ এ কারণে আমরা দেখতে পাই একটা সুই যখন চামড়া ভেদ করলে একজন মানুষ যতটুকু ব্যথা অনুভব করে মাংস ভেদ করার সময় সে তত বেশি ব্যথা পায় না এবং এ কারণেই যখন চামড়া ঝলসে যাবে স্নায়ুকোষগুলো পুড়ে যাবে আল্লাহ সুহামতা আল্লাহ তাদেরকে শাস্তি প্রদান করার জন্য নতুন চামড়া প্রদান করবে। দ্বিতীয় আরেক প্রকারের শাস্তি হচ্ছে গলিত হওয়া আল্লাহ বলে অজয়েব যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে তাদের মাথার উপরে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে এবং আমরা জানি যে মুখমণ্ডল মানুষের দেহে সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই কারণে রাস্লা সাল্লাম বিভিন্ন হাদিসে মুখমন্ডলে আঘাত করতে নিষেধ করেছেন আল্লাহ সহ বলেন আগুন তাদের ঝলসে দিবে এবং দাঁত বের হয়ে আসবে এছাড়া অন্য আরো কিছু শাস্তির কথা উল্লেখ করা হয়েছে যেমন আরেকটি প্রকারের শাস্তি হচ্ছে যে মুখমন্ডলের উপর ভর করে মানুষদেরকে ছেচড়িয়ে টেনে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলেন এবং আরেক প্রকারের শাস্তি হচ্ছে জাহান্নামীদের চেহারা কালো করে দেওয়া হবে তাদেরকে অপমানিত এবং অপদস্ত করার জন্য এবং এটা তাদের কৃতকর্মের একটা ফল যে অনুযায়ী আল্লাহ সুবাহ তাদেরকে প্রতিদান দিবেন তিনি অত্যন্ত সুবিচারক এবং শুভ বিবেচকেন <out> আর যারা সঞ্চয় করেছে অকল্যাণের বদলায় এবং সেই পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে কেউ নেই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে তাদের মুখমন্ডল যেন ঢেকে দেওয়া হয়েছে আধার রাতের টুকরো দিয়ে এরাই হচ্ছে দোদকবাসী এবং এখানে থাকবে তারা অনন্তকাল সুভান আল্লাহ এখানে আমরা দেখতে পাই অনন্তকাল বা চিরদিন তারা এই অবস্থায় থাকবে এরকম শাস্তি পেতে থাকা কোনো অল্প সময়ে বা লক্ষ কোটি বছর ধরে শেষ হয়ে আসবে এই ধরনের কোনো সময়ের সীমারেখা থাকবে না এবং অনন্ত অসীমকাল ধরে তাদের এই শাস্তি চলতে থাকবে এবং চারদিক থেকে আগুন তাদেরকে গ্রাস করে ফেলবে বাংলা সুবানদাল্লা বলছেন যে আগুন কোনো নির্দিষ্ট একটি দিক থেকে আসবে না আগুন তাদেরকে ঘিরে ধরবে তারা যেদিকে যাবে আগুন তাদের উপরে ছেয়ে যাবে তাদের চামড়া পুরে ঝলসে কেন কোন নির্দিষ্ট দিক থেকে নয় এর বিষয়ে আলোচনা দ্বারা বলছেন আল্লা সুমন আল্লাহ বলছেন তারা নিজেদের পাপকর্ম দ্বারা নিজেদেরকে ঘিরে রেখেছিল ফলে আগুনও তাদেরকে একইভাবে একইভাবে তাদেরকে ঘিরে রাখবে যেমন তাদের কর্ম তেমন তাদের ফল এবং আল্লাহ বলছেন এবং আগুন তাদের হৃদয়ে বা অন্তরে পর্যন্ত প্রবেশ করবে বলেন যে কখনো না তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে যা খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে পড়ে তার মধ্যে আর কি দিয়ে তোমাকে বুঝানো যাবে এই হুতামা বাজা যা খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে পড়ে তা কি জিনিস এটা হচ্ছে আল্লাহর সৃষ্ট আগুন যা তাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে এবং এরপর আরেক ধরনের শাস্তি আছে সেটা হল টেনে নেওয়া হবে নারী ঘুরি টেনে নেওয়া হবে এবং এই শাস্তি দেয়া হবে সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা অন্য লোকদেরকে ভালো কাজের আদেশ খারাপ কাজ থেকে দূরে থাকতে বলে কিন্তু নিজেই তা করে না এবং রাসুল সালসালাম বুখারি হাদিসে বলেন যে উসামা ইবনে থেকে তিনি বলেন আমি রাস্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কি উপস্থিত তার পেটের নারী ঘুরিগুলো সে গাধার মতো ঘুরতে থাকবে গাধা যেভাবে তার চরকার চারপাশে ঘুরে এবং এই লোককে দেখার জন্য জাহান্নামের অধিবাসীরা একত্রিত হবে এবং তারা বলবে যে তোমার এই অবস্থা কেন তুমি কি সৎ কাজের আদেশ করতে না আর অন্যায় কাজ থেকে নিষেধ করতে না সেই ব্যক্তি বলবে হ্যাঁ আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু আমি নিজে তা করতাম না আর অন্যায় অসৎকাজ থেকে মানুষকে বিরত থাকতে বলতাম কিন্তু নিজেই তাতে লিপ্ত হতাম তো এই বিষয়ে আমরা দেখতে পাই যে পুরাতন আমলে এক ধরনের কল ছিল যার উপরে একটার উপর আরেকটা বড় পাথরের রাখার পর মাঝখানে গম রাখা হতো গাদা দিয়ে চারপাশে পাথরটাকে বৃত্ত আকারে ঘুরানো হতো এবং এর মাধ্যমে সেখানে আটা তৈরি করা হতো যে যেই লোক অন্য ব্যক্তিকে সৎ কাজের দিকে ডাকবে বাপকাছ থেকে দূরে থাকতে বলবে অথচ এই ধরনের একটা আটার কলকে নিজের নারী ভুরি দ্বারা টানতে হবে এটা হচ্ছে দ্বিমুখী আচরণের পরিণাম অর্থাৎ যেটা প্রচার করা হয় নিজে সেটা পালন না করার ফল শুধু তাই সেই ব্যক্তিটি বিকট চিৎকার করতে থাকবে এবং এই চিৎকার জাহান্নামবাসীদের অতিরিক্ত কষ্টের কারণ হবে এবং অন্যায় অসৎকাজ থেকে মানুষকে বিরত থাকতে বলতাম কিন্তু নিজেই সেই সমস্ত কাজে লিপ্ত হতাম অর্থাৎ এটা হচ্ছে দ্বিমুখী আচরণের পরিণাম যা প্রচার করা তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত না করার শাস্তি এবং তাদেরকে ভারী শিকল দিয়ে টানা হবে আল্লাহ সুহানদালা বলেন এরপর শিকল টানা হবে এবং শিকলের সাথে তাদেরকেও টেনে নিয়ে যাওয়া হবে আজকে আলোচনার শেষ অংশে আমরা দেখবো জাহান্নামবাসীরা এই অসহনীয় কষ্ট যন্ত্রণা ভোগ করার পর একসময় কারণে সেখান থেকে পালানোর চেষ্টা করবে এবং আল্লাহ মিন হামিন তাতে আবার ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে দহন শাস্তি আস্বাদন করো জাহান্নামের অধিবাসীরা জাহান্নামের দেয়াল টকে পালানোর চেষ্টা করবে এবং তখন জাহান রক্ষীরা তাদের জন্য রাখা লোহার তৈরি হাতুরি দিয়ে একাত করে ফেলে দিতে চাইবে এবং শিকল দিয়ে তাদেরকে বেঁধে সেই দেয়াল থেকে নামিয়ে নিয়ে আসা হবে ফলে তাদের আফসোস এবং মানসিক কষ্ট বহুগুণে বেড়ে যাবে কারণ তারা দেয়াল টপকে প্রায় বের হয়ে যাওয়ার মতো সেই অবস্থায় তাদেরকে আবার হাতুড়ি দিয়ে পিটিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং বলা হবে দহন শাস্তি আস্বাদন করো এই কারণে তাদের আফসোস এবং মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা থেকেও বহুগুণে বেড়ে যাবে এবং অন্য অনেকটাই বলেন এবং তারা এই আফসোস বংশচনা কিভাবে করবে আলসোম্লাহ বলেন আর গোপনে গোপনে অনুতাপ করবে যখন তারা আজাবকে দেখবে বস্তুত তাদের জন্য সিদ্ধান্তটা হবে ন্যায় সঙ্গত এবং তাদের উপরে জুলুম করা হবে না অর্থাৎ তারা এই আফসোস বা অনুশোচনাটা গোপনে করবে নিজের মনের মধ্যে চাপা দেওয়ার চেষ্টা করবে অথবা আমরা দেখতে পারি যে এই ব্যক্তি হয়তো দুনিয়াতে হাসি খুশি মৌজ মাস্তির মধ্যে সে কাটিয়েছে কিন্তু যখন সে আজাব দেখবে তখন সেই আফসোস করবে গোপনে নিজের মনের মধ্যে এবং এটা লুকানোর চেষ্টা করবে অন্য মানুষদের কাছ থেকে এর একটা কারণ হচ্ছে যে আসলে সেদিন তারা কার কাছে অভিযোগ পেশ করবে অভিযোগ পেশ করার মতো কাউকে পাবে না যার কারণে নিজেদের মনের মধ্যে আফসোসটা নিজের মনের মধ্যেই গোপন করার চেষ্টা করবে কারণ তাদের কথা শোনার মতো কেউ থাকবে না দুনিয়াতে তারা আল্লাহ নবীদের দাওয়াতকে অস্বীকার করেছিল উপেক্ষা করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এই কারণে সে কিয়ামতের দিনে আল্লাহ নবীরাও তাদেরকে একই ভাবে অবজ্ঞা করবেন তুচ্ছ তাচ্ছিল্য করবেন তারা আল্লাহকে স্মরণ করেনি দুনিয়াতে আল্লাহর ব্যাপারে তারা উদাসীন হয়েছিল উপেক্ষা করেছে এই কারণে আল্লাহও তাদেরকে সেই দিন উপেক্ষা করবেন এড়িয়ে যাবেন বলা হবে আজ আমি তোমাদেরকে ঠিক সেভাবেই ভুলে যাব। যেভাবে তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে তোমাদের আবাসস্থল জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী নেই কাজেই সেদিন তাদেরকে ভুলে যাওয়া হবে এবং তাদের কথা শোনার মতো কেউ থাকবে না আর যেহেতু তারা তাদের উপরে যে দিন এসেছিল। সেটাকে অস্বীকার করেছে একইভাবে আলো সমানত আলো তাদেরকে অস্বীকার করবেন যার ফলে জাহান্নামবাসীরা তাদের অন্তরে প্রচণ্ড আক্ষেপ আফসোস সৃষ্টি হবে এবং মনের দুঃখ তারা কাউকে বলার মতো না পে নিজেদের মনের মধ্যে চাপা দিবে এবং আল্লাহ বলছে নিকৃষ্ট সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকতে থাকবে এবং বলা হবে তোমরা আজ একটি মৃত্যুকে ডেকো না বরং অনেক মৃত্যুকে ডাকো তারা লসার কাছে আবেদন করবে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ধ্বংস করার জন্য আল্লাহ কাছে আবেদন করবে ধ্বংস করবেন না এই কাজের জন্য আল্লাহ বলছেন সেখানে তারা আর্ত চিৎকার করতে থাকবে বলতে থাকবে হে আমাদের পালন কর্তা আমাদেরকে বের করুন আমরা সৎ কাজ পূর্বে যা আমরা করতাম না পূর্বে যা আমরা করতাম তা করব না আমরা সৎ কাজ আমি কি তোমাদেরকে নিয়ে চিন্তা করতে আগমন করেছিল অতএব আজকে আস্বাদন করো জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই আরেকটি উল্লেখ করা হয়েছে তারা চার নাম্বার সীরা বলবে যে হে আমাদের রব আমাদের দুর্ভাগ্য আমাদেরকে আচ্ছন্ন করেছিল এবং আমরা পথভুষ্ট হয়েছিল। হে আমাদের প্রভু এখান থেকে মুক্তি দিন নিশ্চয় আমরা যদি আবার ওষুধ পথে ফিরে যাই তাহলে আমরা হব। তোমরা এখানে দিকৃত অবস্থায় অপমানিত অবস্থায় পড়ে থাকো এবং আমার সাথে আর কোন কথা বলো না কেউ কেউ হয়তো মনে করতে পারেন যে যখন তাদের এই অবস্থা অসহায় অবস্থা হবে তখন তাদের যে সমস্ত দেবতা তারা কি করবে এবং এই লোকগুলো যাদেরকে দেবতা মনে করে আল্লাহ সাথে শরিক করেছিল তাদের অবস্থাটা কি হবে এবং তারা আল্লাহর সাথে যাদেরকে শরিক করত তাদের কি পরিণত হবে এই সম্পর্কে নিশ্চয়ই তোমরা অর্থাৎ মুশ্রিকরা এবং তোমাদের মিথ্যা দেবতারা তোমরা যাদের পূজা করতে আরাধনা করতে তারাও জাহান্নামের জ্বালানি ছাড়া আর কিছুই নয় এবং এতে তোমাদের শেষ পরিণতি ঘটবে শেষ বিচারের দিন যারা মূর্তি পূজা করতো তাদেরকে বলা হবে তোমরা তোমাদের পূজনীয় সাহায্য চাও এবং এটা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাইবে এবং যে ব্যক্তি মূর্তির পূজা করতো তাকে সেই মূর্তির কাছেই পাঠানো হবে এবং বলা হবে যে তুমি তার কাছ থেকে পুরস্কার চাও এবং যে ব্যক্তি আল্লাহর ইবাদত করেনি আল্লাহ তাকে কোনোরকম সাহায্য করবেন না আল্লাহ তাদেরকে বলবেন তোমরা তোমাদের উপাস্যদেরকে আজকে অনুসরণ করো এবং এরপর সেই সমস্ত মূর্তি উপাস্যগুলোকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে এবং তারা মূর্শিকরা সেই তাদের কল্পিত দেবতাদেরকে অনুসরণ করে মূর্তিগুলোকে অনুসরণ করে একইভাবে তাদের সাথে জাহান্নের আগুনে পতিত হবে সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং যারা সূর্যের উপাসনা করেছে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং এখানে একটি বিষয় লক্ষণীয় যদি প্রশ্ন আসে যে যারা যীশুখ্রিস্টের অর্থাৎ ইসা আলাহিসামের পূজা করেছে আল্লাহর সাথে শরিক করেছে তাদের পরিণতি কী হবে এবং এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে ঈসা আলাহিসাল্সাল্লাম তিনি কখনোই বলেন নাই তাকে উপাসনা করা হোক বা তিনি এই বিষয়ে সন্তুষ্টও নন তিনি একজন সম্মানিত রাশুল হিসেবে তার স্থান লাভ করবেন জান্নাতের সর্বোচ্চ স্তরে এই কারণে ঈসা আল্লাহ সাল্লামের পরিবর্তে যারা ঈসা আল্লাহিস্লামকে পূজা করেছে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং ঈসা আলাহিসামের পরিবর্তে ক্রুশকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং ক্রুশের পূজারী ক্রুশের অনুসারীদেরকে বলা হবে হে ক্রুশের অনুসারীগণ ক্রুশকে অনুসরণ করো অতঃপর তারা সেটাকে অনুসরণ করে জাহান্ন পতিত হবে একই পরিণত হবে আল্লাহ ব্যতীত অন্য সকল দেবতা বা উপাস্যদের ক্ষেত্রেও কাজেই আমরা যদি আল্লাহ সুমাদাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়ে থাকি আমাদের আল্লাহর কাছেই দোয়া করা উচিত এবং তার কাছেই সাহায্যের জন্য প্রতিদান চাওয়া উচিত এ কারণেই আল্লাহ সুমাদার সাথে অন্য কাউকে শরিক করা অর্থাৎ সিরিক করা হচ্ছে সবচেয়ে বড় এবং একমাত্র মুর্শিদেকে কে বলবেন তোমরা আমার উপাসনা করনি কাজে যার উপাসনা করেছিলে তার কাছে গিয়ে আজকে প্রতিদান নিয়ে নাও আলসাই